নুমান ইবনু বাসির হতে বর্ণিত যে তার পিতা তাকে নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকট এলেন এবং বললেন আমি আমার এই পুত্রকে একটি গোলাম দান করেছি তখন তিনি জিজ্ঞেস করলেন তোমার সব পুত্রকেই কি তুমি এরূপ দান করেছ তিনি বললেন না তিনি বললেন তবে তুমি তা ফিরিয়ে নাও